বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في هذا الشكب عندما أبنى در বাংলা এর ধারাবাহিক ব্যাপারে কখনো ভালো ধারণা না তো মিন মুসলিম তাদের বৈশিষ্ট্য হবে তারা আল্লাহ সুবাহ ব্যাপারে ভালো ধারণা রাখবে এ ব্যাপারে আদেশ এসেছে যে আমি আমার বান্দার কাছে সেভাবেই রয়েছি সে अर्थात बंदा जीपारे रखे बेपारे भारणा रखे से भलो भाव पाए पाए बंधुराबजे बुझते एक जो मानूष का जी भी विभिन्न भाव सहयोगता दे तो जरा सहयोगित है ता जो सब समय व्यक्तर बेपारे भलोधारणा रखे तार भलो বর্ণনা দে তাহলে তো সে ব্যক্তি সন্তুষ্ট হয়ে তাকে আরো ভালো দিবে এটাই স্বাভাবিক আর যদি কেউ পেও তার প্রতি না রাখে তার কথা ভালো না বলে তাহলে তো সে তাকে আর কখনো দেবে না এটা যদি মানুষের ক্ষেত্রে হয় আল্লাহ আস হানা হাতে আল্লাহ ব্যাপারে আমাদের সেই ভালো বিষয়গুলি কি সেভাবে ভালো হওয়া উচিত নয় এজন্য স্বয়ং আল্লাহ রাব বলে আলমী তিনি নিজে বলছেন আমার ব্যাপারে যে ধরনের ভালো ধারণা রাখে সেই রকমই তার কাছে সুতরাং একজন মুসলিমের সর্ব মুহূর্তে আল্লাহ রবীন্দিনের প্রতি হওয়া দরকার উচিত এ নয় একটা জীবনে আমার দুর্ঘটনা ঘটে গেছে এজন্য আমি আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করব তা কখনো হতে পারে না কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি হকামুল হাকিমিন তিনি ভালো জানেন কোন বিষয় হলে কোনটা ভালো হয় সেই হিসাবে আল্লা রবুল্লাহ আলামিনের প্রতি পূর্ণ আমাদের আস্থা থাকা উচিত যে আল্লাহ সুবাহ তিনি তার দিনকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন এবং তার দিনে যারা পরিচালিত হবে তাদেরকেও আল্লাহ রবাহ আলামিন প্রতিষ্ঠিত করবেন তবে আমরা যদি সব কিছু দুনিয়াতেই পেতে চাই এটা আবার কখনো হতে পারে না আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন বলতু সিরা আবকা। তোমরা পার্থ্য দিচ্ছ অথচ অবশ্যই সবসময় তার বিষয়ে ভালো ধারণা রাখবো আর মেন টার্গেট থাকবে আমাদের আখেরাতে দুনিয়াতে দুনিয়ার জীবনে সামান্য কষ্ট বিপদ আপদ এসে গেলে যে আমরা একেবারে শেষ হয়ে গেছি তা নয় বরং আখেরাতের কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট তো কিছুই নয় সে জন্য দুনিয়ার সামান্য কষ্টের ক্ষেত্রে অবশ্যই একজন মৌমিন মুসলিমের আল্লাহ সুবাহ তালের প্রতি আস্থা রেখে তার প্রতি ভালো ধারণা রেখে ধৈর্য ধারণ করা উচিত এবং আখেরাতের বিশাল জীবনের শান্তি কামনা করা তার জন্য উচিত আল্লাহ আমাদের সবাইকে সে তফিদান করুন প্রিয় বন্ধুরা একই বিষয়ের সাথে সম্পর্ক রেখে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বিষয়টি লেখক রহম্লা তিনি অধ্যায় বেঁধেছেন ষাটতম অধ্যায় বাবু কাদার কে যারা অস্বীকার করে থাকে তাদের প্রসঙ্গে এ অধ্যায় লেখক তিনি নিয়ে এসেছেন। লেখক রহম্লা এখানে তিনি বেশ হাদিস নিয়ে এসেছেন অনেকগুলি প্রথমে প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবন অমার আনহুমা এর একটি বর্ণনা তিনি নিয়ে এসেছেন কিভাবে তারা আসলেই আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম তিনিও প্রায় কথা বলার সময় বলতেন ওল্লাদী নফসি বিয়াদিহি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ অথবা বলতেন কসম করে বলছি যার হাতে বলছি অমার যার হাতে এই ইবন অমরের প্রাণ রয়েছে কি লৌকানা দিন যদি কারো বিশাল ঐহুধ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ হয়ে থাকে অহুদ পাহাড় একটি বিশাল পাহাড় আল্লাহ রসুল সাল্লা আলী হুয়েসাল্লাম এই অহুদ পাহাড়ের বহু ক্ষেত্রে তুলনা দিয়েছেন মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো সেটি হলো ঔহদ পাহাড় যে উহুদ পাহাড়ের প্রতি যেন আল্লাহ রসুল সাল্লাহ্লামেরও একটা আন্তরিকতা ছিল রাসুল সাল্লাম বিভিন্ন আবাদতের ক্ষেত্রে উহুদ পাহাড়ের তুলনা করতেন যেমন বলেন যে ব্যক্তি কোনো জানাজায় অংশগ্রহণ করবে কোন মুসলমানের তার জন্য এক কিরাত সব রয়েছে আর যে ব্যক্তি জানা যায় জানাজ দাফনে অংশগ্রহণ করবে ফলাহু কীরাতন তার জন্য দুই কিরাত সব ক্ষীরাতের পরিমাণ কি কিরাত হলো জাবাল জলুদ এক অহুদের সম পরিমাণ সব হলো এক কিরাত সমান এবং সেই বিশাল সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করে اللہ رب المان پلان অতপর এবন অমার রদি আল্লাহন তিনি দলিল হিসাবে পেশ করলেন আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম বর্ণিত একটি হাদিস যে হাদিসটি সম্পর্কে আমরা হয়তো কম বেশি জানি এটি একটি বিশাল হাদিস আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম তার কাছ থেকে এ হাদিসটি বর্ণনা করলেন আবদুল্লাহ ইবন আমার রদি আল্লাহ আনহু হিসাবে এ হাদিসটি একটি বিশাল হাদিস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 আবার খুব দূর থেকে যে তিনি এসেছেন এর কোনো আলামত তার গায়ে নেই আল্লাহ রাসুল সাল্লামের খুব কাছে ইমান কি জিনিস আমাকে সংবাদ দিন ইমানের পরিচয় আমাকে বর্ণনা করে দিন আল্লাহ রসুল সাল্লাহ তখন ইমানের পরিচয় দিচ্ছেন আল ইমানি ও বিষয় তুমি ইমান আনবে আল্লাহ মালা ইকাতি আল্লাহ সুবাহের প্রতি ও কুতুবি আল্লাহ সুবাহ যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেগুলির প্রতি বরচলি যে সমস্ত যুগে যুগে মানুষকে হেদায়তের জন্য রাসুল প্রেরণ করেছেন তাদের প্রতি তুমি মানান প্রিয় বন্ধুরা এ পর্যা আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসবো আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ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 এবং আমার থাকুন। দেখুন বাংলায় ডায়ালগ ডিসকাশন ডিসকাশন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 अनस इब्न मालिक रद्ला सल्लाम तुम्हारा सहज पंथा अवलम्बन करो कठिन करो ना सुब निराश करो ना सही बुखारी प्रथम खंड इल्म अध्याय हाथी संख्या उनसतर কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته في ربان دورة أمرا 4 و 3 و 3 أبار أمرا آمد الدرسة في ريا الشلام أمرا أكتب بشأن يالو جنة كرشلام أكتب حدثي رأمشو بشال أك حدث جدي سوحي مسلمي أمشيك بحاو سوحي بخاري توجد سي حدثي كبالا حدثي جبريل جنة جيتو جبريل علايش السلام شورا شوريتيني منوشي رأقرطي دهارن كوري সাহাবাই কেরামদের সামনে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে সামনে এসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে তিনি আল্লাহ রাসুল সাল্লামকে প্রশ্ন উত্তরের মাধ্যমে এ হাদিসটি অবতর্ণ করেছেন এজন্য এই হাদিসটিকে বলা হয় হাদিসের জিব্রিল বরং এ হাদিস এহাদিসকে আরেকটি নাম বলা হয় সেটি হলো উম্মুল এহাদিস অর্থাৎ সৌরাতুল ফাতেহাকে যেমন বলা হয় উম্মুল কোরআন কোরআনের মূল যেহেতু কোরআনে যে মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেই সব মৌলিক বিষয় যেন কোরআন সৌরাতুল ফাতেহায় উপস্থাপন হয়েছে সেই জন্য এটিকে বলা হয় অমুল কোরআন অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহামের জীবনে যত হাদিস রয়েছে সব হাদিসগুলির মৌলিক বিষয়গুলি এ হাদিসের মধ্যে স্থান পেয়েছে এই জন্য এ হাদিসকে বলা হয় অমুল আহাদিস প্রিয় বন্ধুরা এ হাদিসের এই একটু অংশ আল্লাহ রসুল সাল্লাহামকে জিব্রিল আলিম জিজ্ঞাসা করলেন আকবর ইমান ইমান কি জিনিস আমাকে সংবাদ প্রশ্নের উত্তর দিলেন একটু কি দিয়েছেন আর আমরা কি দিয়ে থাকি আল্লাহ রাসুল সাল্লাম বললেন ইমান এর পরিচয় হল আংতু বিল্লাহি ওহিল আখির ও ওইটু মিনা বিল কাজের যে ইমানের পরিচয় বলতে এখানে বিস্তারিত কোনো ব্যাখ্যা দিলেন না বরং সংক্ষিপ্তভাবে ইমানের মৌলিক বিষয় যেগুলি যে ছয়টি বিষয়ে ইমানের ভিত্তি ইমানের রোকন সেই ছয়টি বিষয়ের কথা তুলে ধরলেন আর বিস্তারিত কিছু বলেননি যেমনইভাবে ওই হাদিসের মধ্যেই الله الرسول صلى الله عليه وسلم كي بل جگه شكر سن أخبرني عن الإسلام إسلام كي جنش شنبر كي جواب دين شك أما كي بولدين الله الرسول صلى الله عليه وسلم تاكي ربوري إسلام ربوري شاي كي بابدين إسلام بشا لك تبشا كنت بولدين مطر باشتازنش أنك تشهد أن لا إله إلا الله وأن محمد الرسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة ও তান ও ইসলাম হলো পাঁচটি জিনিস বাস মানে ইসলাম এর যে মৌলিক বিষয় ইসলাম এর যে পাঁচটি রোকন ভিত্তি সেগুলি শুধু বলে দিলেন ঠিক তেমনইভাবে ইমান এর বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ পরিচয় দিতে গিয়ে তিনি ইমান যে মৌলিক সে ছয়টি রোকন বলে দিলেন আজকে আমরা আমাদের বিভিন্ন বই পুস্তকে আমরা ইমানের ষাটটি বিষয়ে বলে থাকি আমরা বলে যে ইমানের বিষয় হলো ষাটটি কি আমরা যোগ করেছি ওয়াল বাউত আসলে ওয়াল বা আসে বা মাউত এটা যোগ করার কোনো প্রয়োজন হয় না এটা অনর্থক একটা যোগ করা দুই দিক থেকে একদিক থেকে বলবো আমরা আল্লাহ রসুল সাল্লাম যখন নিজেই তিনি ইমানের পরিচয় দিচ্ছেন ইমানের মূল বিষয়গুলিকে তিনি উল্লেখ করলেন সেই মূল বিষয়গুলির মধ্যে তিনি বলেন নাই আল্লাহ রসুল সাল্লাম যে ওয়াল বা বলেননি তাহলে এটা কেন বলবো আমরা বলা ঠিক নয় এক দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন একটা বললেন ওয়াল ইউ মিলা আখের আখরাতের প্রতি ইমান বাউত কথা এটা কখন তাহলে এটা তো আখরাতের বিষয় তো আখরাতেই যখন বলা হয়েছে সেটা আর বলার কোনো প্রয়োজন হয় না যদি সেটা বলতে চাই তাহলে যাহার নাম কম তাহলে আমাদেরকে তখন বলতে হবে ওল বা বাদল মউতি, ও হেসবে ওল মিজানি ওয়াতি ওল জান্ন ওয়ান হাউদে সব বিষয়গুলি বলতে হবে না আল্লাহ রসুল সালাহ সাল্লাম মৌলিকভাবে বলে দিয়েছেন নুয়ালিও আঃ এর মৃত্যুর পর থেকে যত কিছু রয়েছে সব আখের মানে শেষ পর্যন্ত সব এর মধ্যেই চলে আসবে তাই ইমানের মৌলিক বিষয় হলো ছয়টি ইমানের রোকন হলো ছয়টি ষাটটি নয় প্রথম হলো আল্লাহ সব তো আল্লাহর প্রতি ইমান আনা দ্বিতীয় হলো আল্লা সুবাহন আলাহ মানুষকে সঠিক পদ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবির আসল প্রেরণ করেছেন তাদের প্রতি ইমান আনা পঞ্চম হলিয়ম আখেরতের প্রতি ইমানা ষষ্ঠ হলো এখানে আল্লাহ রসুল আবার তুমি ইমান ভাগ্যের ভালো প্রতি এই শব্দটি এখানে আল্লাহ রসুল সাল্লাহাম আবার নতুন করে ব্যবহার করলেন পুনরায় আবার ব্যবহার করলেন কারণ কারণ আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম তিনিও নিজে এটার গুরুত্ব বিশেষ করে অন্যগুলির চেয়ে আরও বেশি দিলেন কারণ মানুষ আজকে এই ভাগ্যের ইমানের প্রতি সেখানে মানুষ অনেক দুর্বল কেউ এখানে ভুল বুঝি কেউ এখানে অতিরঞ্জিত করি আবার কেউ এখানে এমন ত্রুটি করি যে এখানে আমরা অনেকেই বিভ্রান্তকর অবস্থায় পড়ে যাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জন্য এই বিষয়টিরই বেশি করে গুরুত্ব দিয়ে তিনি বললেন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 কোন দর্শনের দার্শনিক অনুযায়ী ইমান তা নয় কোনো পণ্ডিতের পাণ্ডিত্য অনুযায়ী তা নয় কোনো বক্তার বক্তব্য অনুযায়ী তা নয় কোনো লেখকের লেখা অনুযায়ী নয় এই ছয়টি বিষয় এগুলি হলো ইমান ইসলামের বিষয় অতএব এই বিষয়গুলির প্রতি ইমান আনতে হবে মাত্র এক পথ দিয়েই একটি পথেই অনুসরণ করতে হবে সেই পথটির নাম হলো ওহেই আর ওহাই মানেই হলো কোরআন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 প্রথম বিষয় হলো আমরা তাকদির সবসময় বলি কথাটি লেখক রাহমহল্লা এখানে অধ্যায় নিয়ে এসেছেন বাপুমা যা আ ফি মুংকিরি আল কাদার যারা কাদারকে অস্বীকার করবে তাদের বিষয়ে এ অধ্যায় তিনি বেঁধেছেন যে কদারকে অস্বীকার করলে কি ইমান থাকতে পারে না পারে না সে বিষয় নিয়ে এখানে আলোচনা কাদার শব্দটি শাব্দিকভাবে এর বিভিন্ন অর্থ থাকে تبقى قدر بولتا إخاني ودشا ما در تاقدير بولبو تاقدير أمرا بانغلية شهاجة جاتيكي بولي تاكي بھاگكو تاقدير إرشوانگا ديته گي إبشوئي منشي گنتارا جيشوانگا قولي ببهر قرصن هو تقدير الله للقائنات و هو سر مكتوم لا يعلمه إلا الله أو من شاء من خلقه قدر إرپوري جوئه لو تقدير الله للقائنات ক্যামত পর্যন্ত যা কিছু ঘটবে সৃষ্টির শুরু থেকে শুরু থেকে ক্যামত পর্যন্ত যা কিছু ঘটবে সবগুলো বিষয়ে আল্লাহ রাবুল আলমিন যে একটা নির্ধারণ করে দিয়েছেন সবগুলি বিষয়ের ক্ষেত্রে সেই নির্ধারণ এটাই হল কাদার বা তাকদির বা ভাগ্য ও হুয়া আলমহু আর এটা কোনো প্রকাশ্য বিষয় নয় খোলা মেলা বিষয় নয় বরং মাত্ত এমন একটা গোপন রহস্যময় বিষয় যেটাকে একমাত্র আল্লাহ সবহানা ছাড়া আর কেউ জানে না আও আমিন খালকিহি অথবা আল্লাহ রবাহ আলমিন এর কোন কোনো বিষয়গুলি কাউকে হয়তো যদি জানিয়েছেন যাকে জানিয়েছেন তিনি জানবেন যেমন নবির আসুলদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকদের এর কিছু জানান নাই কিন্তু তাদেরকে এর মাধ্যমে কিছু ভবিষ্যৎ বিষয় তাদেরকে জ্ঞান দিয়েছেন সেগুলি মূলত তাকদির বিষয় যেটা কেউ জানে না আল্লাহ রব আলিন তাদেরকে বিশেষভাবে সে ওহি এর মাধ্যমে তাদেরকে সেগুলি দিয়েছেন অনুর আবার কেউ সঙ্গে বলেন যে তাকদির বিষয়টা খালকিহি। আল্লাহ সুহানা হওয়া তা সৃষ্টির মধ্যে এমন কিছু রহস্যময় বিষয় যেগুলি বাদা আল্লাহ বলে আলমিনের সৃষ্টির মধ্যে এমন কিছু রহস্যময় বিষয় যেগুলি কেউ জানে না আমরা কেউ জানি না ইল্লা বাদ উকুহি কিন্তু যখন সেগুলি ঘটে যায় তখনই শুধু আমরা বুঝতে পারি চাই সেগুলি কল্যাণকর হোক বা অকল্যাণকর হোক ভালো হোক আর বা খারাপ হোক সবগুলি সেগুলি হল সেগুলি হচ্ছে তাকবীরের বিষয় দীনবন্ধুরা আল্লা রাবুলি আলমিন তাকবির সম্পর্কে নিজেই তিনি বর্ণনা দিচ্ছেন আল্লাহ আলমিনের উনপঞ্চাশ নম্বর আয়তে বলেন আমি প্রতিটি জিনিস সৃষ্টি করেছি তার কাদার অনুযায়ী অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন প্রতিটি জিনিসের জন্য আল্লাহ রবীমিন আগে যেটা লিখে রেখেছেন সেই অনুযায়ী সেই জিনিসগুলিকে প্রতিটি বিষয় বস্তু ব্যক্তি সবগুলিকে আল্লাহ সুবাহিম ভাবে চলছে তা নয় সবগুলি যেন আগেই সব রেডি হয়ে গেছে যেগুলি সৃষ্টি করেছেন সেগুলির একটা তাকদীর নির্ধারণ করেছেন আল্লাহ সুবহান তাকদীর সম্পর্কে আজকে আমাদের আরো একটু ভালো ধারণা নিতে হলে আমরা এক্ষেত্রে বলবো যে তাকদীর এর কয়েকটি আবার স্তর রয়েছে কারণ আয়াতগুলিতে আমরা জানলাম যে আল্লাহ রাবুলা আলমিন বলছেন যে আমি প্রতিটি জিনিস কল্লা প্রতিটি জিনিস আমি সৃষ্টি করেছি বেকাদার তাকদীর আলোকে তাহলে তাকদীরটা কি তাকদের দ্বারা আমরা কি জিনিস বোঝাচ্ছি আমরা বললাম শিরমাক এমন একটা আল্লাহর রহস্যময় বিষয় যেটি গোপন আল্লাহ তারা কেউ জানে না তাহলে তাকদীর দ্বারা কি শুধু লাউহে মাহফুজ যেটি লিখে রেখা হয়েছে সমন্বয়ের নাম হলো তাকদীর সেই স্তরগুলি হলো মোট চারটি স্তর সেগুলি চারটি স্তর প্রথমে হলো আল্লাহ আল্লাহ সব আল্লাহ কেন সব বিষয় সম্পর্কে দ্বিতীয় হলো কিতাব আ সেগুলিকে লিখে রাখা তৃতীয় হলো আল মেসি আর্থাৎ সেগুলির ব্যাপারে আল্লাহ সুবাহনতালের ইচ্ছা চতুর্থ হলো আল খাল এরপরে সেগুলিকে সৃষ্টি করা প্রিয় বন্ধুরা আজকে আমরা এখান থেকেই বিদায় নিতে চাচ্ছি এই চারটি বিষয়ে আমরা পরবর্তী দর্শে আলোচনা করব করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আমি নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातट पुनः सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगलाय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 शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठा इसलम आज रे आठ टाइम सम्प्रचार सकाल सारे देश बांगल